সম্মানিত উপস্থিতি জিহাদ সিরিজের ধারাবাহিক পড়বে সপ্তম পর্বে আজ আমরা আল্লাহর পথে অর্থবে সংক্রান্ত কিছু আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ এখানে আমাদের একটি বিষয় লক্ষণীয় তা হলো আমাদের আজকের আলোচনার শিরোনাম হল আল্লাহর পথে অর্থব্যয় আর আল্লাহর পথে এই বাক্যটি কোরআনে ব্যবহৃত ফি সাবির্লাহ বাক্যের অর্থ আর এটি একটি শতসিদ্ধ বিষয় যে কোরআনে যে সমস্ত জায়গায় ফি সাধারণভাবে কোনো কিছুর সাথে সম্বন্ধহীন হয়ে উল্লেখ হয়েছে সে জায়গাগুলোতে ফি সাবির্লাহ অর্থাৎ आल्ला पथ द्वारा उद्देश्य हल जिहद फी सब्ला तमने आलोचन आल्ला पथर स्थले जिहद शब्द व्यवहार कर इनशाअल्ला जिहदा अर्थ अत्यंत गुरुतपूर्ण एकदान और अर्थर माध्यम जिहद्वा केड़ान सुंदर भाषा जिहदील माल बला माल छा जिहद एक मुहूर्त टिकते मुजाहिद उमारागण माल के देहर रक्तर सा तुलना कर एक देह जेमन रक्त प्रयोजन तेम जिहर जो माल प्रयोजन रक्तशून्य देह जमन निसतेज हो मटीत लुटिए पड़े ठीक तेमनी माल छाड़ा जिहद स्तंभित पड़े जिहदा बंद आल्ला हान मत आला सर्वत जान उ माल उभय दिए जिहदेश दिए एमकी क्रमबिन्यसर क्षेत्र में जानर पूर्वे मालेर जान मालेर माल विषय उल्लेख करण जान दिए जिहद करते हम अवश्य मालर प्रयोजन हो जिहर प्रकृत वास्तवता हल शक्ति सामर्थ्य व्ययरा कितु माल युद्ध स्तम्भ सैन्य बाहन के सहाजर माध्यम कैन माल दिए सैन्य बाहर प्रस्तुत करा अस्त्र क्रय তাই আল্লাহ তাহা জিহাদের নির্দেশের পাশাপাশি অসুস্থ ও দুর্বলদেরকে মাহুর হিসেবে সাব্যস্ত করেছেন এবং অসচ্ছলদেরকেও মাহুর হিসেবে আখ্যায়িত করেছেন যারা নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে অক্ষম জিহাদে মালের গুরুত্ব অনুমেয়ী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে কারণিক জিহাদে বের হওয়ার প্রয়োজনীয় মাল না থাকলে তার থেকে জেহাদের হুকুম রহিত হয়ে যায় আল্লাহ তালা বলেন আলাল হারজ দুর্বল রুগ্ন ও ব্যবহার বহনে অসমর্থ লোকদের জন্য কোনো অপরাধ নেই জেহাদে মালের এই অপরিসীম গুরুত্বের কারণেই কোরআনের অনেক আয়াতে মালের বিষয়টি জানের আগে উল্লেখ করা হয়েছে তবে এই অগ্রবর্তীতা এই জন্য নয় যে জেহাদবিন মাল জেহাদ বিন নফসের চেয়ে শ্রেষ্ঠ বরং জেহাদবিন নাফস অর্থাৎ যান দ্বারা জেহাদ করাই অধিক শ্রেষ্ঠ কিন্তু এটি এই জন্য যে মাল ছাড়া জেহাদবিন নফস অর্থাৎ যান দ্বারা জেহাদ সম্ভব নয় কোরআন সুন্দর আলোকে ফোকাহায় কারামের অভিমত হলো সম্পদশালী ও অধিকারী ব্যক্তিদের উপর জানের সাথে সাথে মাল দিয়েও জেহাদ করা ফরজ নারী পুরুষ সুস্থ অসুস্থ সবল দুর্বল যেই হোক না কেন তার নিকট মাল থাকলে তার উপর মাল দিয়ে জেহাদ করা আবশ্যক আল্লাহ তালা বলেন ইং ফিরমাহিদু আলি কুমি ইং কুম তুমুন তোমরা বেরিয়ে পড়ো স্বল্প বা প্রচুর সরঞ্জামের সাথে এবং জেহাদ করো আল্লাহর পথে নিজের মাল ও জান দিয়ে এটি তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝতে পারো এই আয়াতে আল্লাহ তাহা আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন যা মাল দিয়ে জিহাদ ফরজ হওয়ার দিকে ইঙ্গিত করে আর আল্লাহ তালা বলেন এটি তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝতে পারো এখানে জেহাদ বিল মাল দেওয়ার উদ্দেশ্য হল জেহাদের জন্য নিজেকে এবং অন্যান্য মুজাহিদদেরকে প্রস্তুত করা জেহাদ অব্যাহত রাখার ক্ষেত্রে জেহাদের সাথে সংশ্লিষ্ট কাজে মাল ব্যয় করা এ আয়াতের ব্যাখ্যায় ইমাম আবু বকর জাস্সা সানাফি রহিমাহ বলেন আল্লাহ তালা জান ও মাল উভয়টি দিয়ে জেহাদ করাকে ফরজ করেছেন যার মাল আছে কিন্তু সে অসুস্থ কিংবা পঙ্গু অথবা দুর্বল ফলে সে যুদ্ধের সামর্থ্য রাখে না তার জন্য মাল দ্বারা জেহাদ করা ফরজ আর তা এভাবে যে সে অন্যকে মাল দিয়ে দেবে সে এ মাল খরচ করে যুদ্ধ করবে আর যার শারীরিক সামর্থ্য আছে এবং যুদ্ধ করতে সক্ষম সে যদি সম্পদশালী ও প্রাচুর্যের অধিকারী নাও হয় তবু যদি তার জিহাদে পৌঁছার মতো ব্যবস্থা হয়ে যায় তাহলে তাকেও যুদ্ধে শরিক হতে হবে সম্পদশালী ও যুদ্ধে সক্ষম ব্যক্তির জন্য জীবন ও সম্পদ উভয়েটি দিয়ে জিহাদ করা ফরজ অতএব মালের মাধ্যমে জিহাদ করা মুজাহিদিনদের অর্থ প্রদান করা এবং জেহাদের যেতে ইচ্ছুক ব্যক্তিদেরকে মাল সরবরাহ করা সম্পদশীল প্রতিটি মুসলিমের উপর আবশ্যক অনুরূপভাবে মুজাহিদদের পরিবারের দেখাশোনা করা তাদের খোঁজখবর রাখা তাদের ব্যবহার বহন করা বিশেষভাবে শহীদ বন্দী ও আহতদের পরিবারের দেখাশোনা করা আবশ্যক যাদের নিকট মাল আছে কিন্তু তারা তা ব্যয় করে না তা মুজাহিদদেরকে প্রদান করে না বস্তুত তারা আল্লাহর পথে বাঁধা প্রদান করছে কাফিরদের ক্ষমতাকে দৃঢ় করছে জিহাদের জন্য মাল খরচ না করা এবং অন্যদেরকে মাল খরচ করতে বারণ করা এটি মোনাফিকদের বৈশিষ্ট্য তাদের এই বৈশিষ্ট্যের বিষয়টি কোরআনে এভাবে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন হুম্লা তারা বলে তোমরা রাসুলের সহচরদের জন্য মাল বেয় করো না তাহলে তারা তার থেকে সরে পড়বে তারা এভাবেই লোকদেরকে জিহাদে মাল খরচ করা থেকে বারণ করত যেন জেহাদ বন্ধ হয়ে যায় কাফিদের ক্ষমতা ও দাপট বৃদ্ধি পায় বর্তমান সময়েও এ ধরনের লোকের অভাব নেই শয়তান তাদের মাধ্যমে আল্লাহর দিনের প্রদীপ নিভে দিতে চায় অথচ এই লোকগুলো মাল দ্বারা জিহাদ করার আবশ্যকীয়তা এবং এর ফজিলতের বিষয়টি বেমালুম ভুলে যায় আল্লাহ তালা বলেন মাং জাল্লাদুল্লাহ করদন হাসানিম কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে তাহলে আল্লাহ তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দেবেন আর তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার সুবাহান্লাহ মাল আল্লাহর দেয়া অথচ তিনি এটিকে ঋণ বলে আখ্যায়িত করেছেন যা তিনি বান্দাদের থেকে গ্রহণ করতে চান আবার এই মালকে তিনি বহুগুণে বৃদ্ধি করে দিবেন। এ মালকে কীভাবে বহুগুণে বৃদ্ধি করবেন তা অন্য আয়াতে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন মাসালুল্লা দিন ফিকুন আলহম ফি সাব্লাহি যারা আল্লাপ ব্যয় করে তাদের উদাহরণ হল একটি নেই যা ষাটটি শিশু উৎপাদন করে প্রতিটি শিশে রয়েছে একশো করে শস্য দানা আল্লাহ যাকে চান আরও বাড়িয়ে দেন আর আল্লাহ তাল্লা অতি দানশীল ও সর্বজ্ঞ অবশেষে আল্লাহ তাল্লাহার এই বাণী স্মরণ করুন তিনি বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে বে করো তোমাদের নিকট মৃত্যু আসার পূর্বেই অন্যথায় মৃত্যু আসলে সে বলবে হে আমার প্রতিপালক আমাকে আরও কিছু সময় অবকাশ দিলে সাদাকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম কিন্তু কারণ নির্ধারিত সময় উপস্থিত হলে আল্লাহ তাহলে তাকে কিছুতেই অবকাশ দিবেন না তোমরা যা করো আল্লাহ তাহলে সে সম্পর্কে অবহিত আল্লাহ তালা আমাদেরকে যান এবং মাল উভয়টি দিয়ে জিহাদ করার সৌভাগ্য দান করুন আমাদেরকে জিহাদে মালের ফরিজ আদায় করার তাওফিক দান করুন আমিন আলামিন